ইবনু আবু জিব বলেন আয়াস ইবনু সালামাহ ইবনু আকুয়া তার পিতাসূত্রে নাবি সাল্লা আল্লাহ সালাম থেকে বর্ণনা করেন যে কোনো পুরুষ এবং মহিলা উভয়ে মুতাহ করতে একমত হলে তাদের পরস্পরের এ সম্পর্ক তিন রাতের জন্য গণ্য হবে এরপর তারা ইচ্ছা করলে এর চেয়ে অধিক সময় স্থায়ী করতে পারে অথবা বিচ্ছিন্ন হতে চাইলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বর্ণনাকারী বলেন আমরা জানি না এ ব্যবস্থা শুধু আমাদের জন্য নির্দিষ্ট ছিল না সকল মানুষের জন্য ছিল আবু আবদুল্লাহ ইমাম বুখারি বলেন আলীরদিলাহ তালাহো নবী সাল্লাম থেকে এটা পরিষ্কার করে বলে দিয়েছেন বিবাহ প্রথা রোহিত হয়ে গেছে